আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল তালাহ বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন বিলালের আজান যেন তোমাদের কাউকে সাহরি খাওয়া হতে বিরত না রাখে কেননা সে রাত থাকতে আজান দেয় যেন তোমাদের মধ্যে যারা তাহাজদের সালাতে রত থাকে তারা ফিরে যায় আর যারা ঘুমন্ত তাদেরকে জাগিয়ে দেয় অতপর তিনি বলেন ফজর বা সুবে সাদিক বলা যায় না তিনি একবার আঙ্গুল উপরের দিকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে ইঙ্গিত করে বললেন যতক্ষণ না এরূপ হয়ে যায় বর্ণনাকারী জুহাই রহমতুল্লাহ আলহী তা শাহাদত আঙ্গুলদয় একটি অপরটির উপর রাখার পর তার ডানে ও বামে প্রসারিত করে দেখালেন